ইবনু উমর রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত আছে নবী সাল্লু আলু সাল্লাম লিয়ানকারী স্বামী স্ত্রীকে বলেছিলেন আল্লাহই তোমাদের হিসাব নেবেন তোমাদের একজন মিথ্যাবাদী তার অর্থাৎ মহিলার উপর তোমার কোনো অধিকার নেই সে বলল হে আল্লাহ রসুল আমার মাল তিনি বললেন তোমার জন্য কোনো মাল নেই তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে এ মাল তার লজ্জাস্থানকে হালাল করার বিনিময় হবে আর যদি মিথ্যা বলে থাকো তবে এটা তুমি মোটেই চাইতে পারো না তুমি তো তার থেকে অনেক দূরে